ইবনু আব্বাস রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লামের অসুখ যখন বৃদ্ধি পেল তখন তিনি বললেন আমার নিকট লেখার জিনিস নিয়ে এসো আমি তোমাদের এমন কিছু লিখে দেব যাতে পরে তোমরা আর পথ ভ্রষ্ট হবে না উমার রাজিয়া আল্লাহ বললেন নবী সাল্লা আলাই সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে আর আমাদের নিকট তো আল্লাহর কিতাব আছে তা আমাদের জন্য যথেষ্ট এতে সাহাবিগণের মধ্যে মতানৈক্য দেখা দিল এবং সোরগোল বেড়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তোমরা আমার থেকে উঠে যাও। আমার নিকট ঝগড়া বিবাদ করা এ পর্যন্ত বর্ণনা করে ইবনু আব্বাস সাজিয়াল্লাহ যেখানে বসে হাদিস বর্ণনা করেছিলেন সেখান থেকে এ কথা বলতে বলতে বেরিয়ে এলেন যে হাই বিপদ সাংঘাতিক বিপদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার লেখনের মধ্যে যা বাদ সেজেছে